বাংলা মানবতা সমাধান আসসালামুকরক ولا ওসলাত রসুলিল الشيطان আবাদ ফারজবিন বিসমল্লাহন مبين रब्बिस राहलि सदरी ओयीमरीामान्य दर्शक मंडली पृथिवीर विभिन्न प्रान बस जरा ये प्रोग्राम देखें सक के आंतरिक प्रीति और शुभेच्छा जानिए शुरू करलोचनार जो जे विषय जेटा धारा भावे अपन सामने आलोचना कर चले सुकामन पवित्रता अर्जन সুস্বাস্থ্য কামনায় পবিত্রতা অর্জন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করতে পারব এবং আল্লাহ সুফায়না হা তালা এই শেরিয়তের বিধান অনুযায়ী কিভাবে আমরা সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আগের পর্বে যেখানে এসে শেষ করেছিলাম যে আল্লাহ সুফায়না হা তালা এই শেরিয়তের বিধান जे नाम की उपकार से आलोचना करी तारशापाशी रोजा आल्ला सुबहन प्रत्येक मुसलमान जो फरज कर रोजार मध्यमेज जे हमारा सुस्थ्य पे परि अनेकगुलो स्वास्थ्य उपकार रही है सेगल आलोचना करी नमजर पशापी बसिभाग जगह ये जकतर कथा एस ते जकत এমনই একটা বিধান যে বিধানের মাধ্যমে আমরা আমাদের সম্পদকে আমরা আমাদের অর্থকে পবিত্র করতে পারি যারা এই পৃথিবীতে জাকাতের বিধানকে সঠিকভাবে পালন করে না এই জাকাত একশো টাকার মধ্যে আড়াই টাকা যে অন্যের হক সেই হককে তার আত্মসাত করে নিজেদের সম্পদের মধ্যে সেটাকে যোগ করে রাখে তাহলে সেই সম্পদ যে তার নয় সেই সম্পদ পুরো একটা অপবিত্র সম্পদের মধ্যে পরিণত হয়ে যাবে সুতরাং আমরা যদি এই জাকাতের বিধানকে বাস্তবে রূপ দিয়ে এটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করি তাহলে আমরা ইনশাআল্লাহ দেখব যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে আল্লাহ সুবাহ তালা আমাদের রক্ষা করবেন আল্লাহ সুবাহআলা যে বিধানগুলো তিনি তৈরি করেছেন মানুষের কল্যাণের জন্য কারণ আল্লাহ সুবাহ হাত তালা চান যে মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে এবং এই সুস্থ শরীর পাওয়ার জন্য যে সমস্ত শেরিয়তের বিধানগুলো আল্লাহ আল্লা সুবানা আমাদের জন্য করে দিয়েছেন প্রত্যেকটা বিধানের মধ্যে যেমন রয়েছে এই স্বাস্থ্যের উপকারিতা তেমনি রয়েছে সামাজিক উপকারিতা অর্থনৈতিক উপকারিতা অর্থাৎ প্রশংসা করে শেষ করতে আমরা পারি না তো আমরা যে আলোচনা আজকে নিয়ে আসবো যে বিষয়টা সেটা হচ্ছে যে এই জাকাত অপরের যেটা হক সেটা যেন আমরা অপরকে দিয়ে দিই এই জাকাত অন্যের হক যাতে আমরা ভক্ষণ না করি সেটা আমাদের সম্পদের সাথে যেন মিশে না যায় আমরা পৃথিবীতে যে সমস্ত সম্পদশালী ব্যক্তি যাদেরকে আমরা দেখেছি বর্তমানেও দেখছি এবং আগেও যারা ছিল যারা এই জাকাতের বিধানকে মানে না সঠিকভাবে জাকাত আদায় করে না তাদেরকে এমন কষ্টদায়ক বা মারাত্মক কঠিন অসুখ বিসুখ হয় এই পৃথিবীতে যে আমরা কল্পনাই করতে পারি না সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব এই হালাল উপার্জন করে সে হালাল পবিত্র খাবার খেয়ে আমাদের রক্ত মাংস শরীর যাতে হালাল বা পবিত্র হয় সেটাও আমরা চেষ্টা করব একজন মানুষের স্বাভাবিক সুস্থতা বজায় রাখার জন্য দুই থেকে তিনবার চারবার মিনিমাম এই খাবারের প্রয়োজন হয় খাবার না খেয়ে মানুষ দুই দিন তিন দিন হয়তো ঠিকভাবে স্বাভাবিক জীবনযাপন করবে কিন্তু আস্তে আস্তে যদি এই খাবার সে না খায় তাহলে ধীরে ধীরে সে মৃত্যুর মুখে পর্যন্ত পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ সুবহানতলা আমাদের এই সুস্থ শরীরের জন্য যেমন এই পাঁচ ওয়াক্ত নামাজের টাইম টেবিল করেছেন যেটা প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা এটা করি তাহলে যেমন আমাদের এ স্বাস্থ্যের অনেকগুলো উপকার আছে ঠিক সেই রকমই একজন মানুষকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য খাদ্য গ্রহণ করা অপরিহার্য কম্পালসারি একজন ডাক্তার বাবু যেমন কোনো রোগীকে প্রেসক্রিপশন করার পর যে সমস্ত ওষুধগুলো দেন সেখানেও যেমন বলে দেওয়া হয় যে দুইবার বা তিনবার সারা সারাদিনে আপনি এই ওষুধগুলো খাবেন তাহলে আপনার অসুখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে আমরা যে খাবার খাই সে তারও বিধান আল্লাহ সুফানহা তালা কোরআন মজিদের মধ্যে দান করেছেন এবং সেই বিধানের মধ্যে যেগুলো পবিত্র খাবার যেগুলো হালাল করে দেওয়া হয়েছে আমাদের জন্য সেই হালাল খাবার খেলে আমরা আমাদের শরীরের সুস্থতা ইনশাল্লাহ ফিরে পাব আর আল্লাহ সুফানহা তালা যে সমস্ত খাবারকে হারাম বলে ঘোষণা করেছেন যেগুলো অবৈধ अपवित्र खबारदी भक्षण करी सेगल जदिना खबर खाई एकदि के जेम आल्लर विधान के अमान्य है तार पशापी शर अनेक रकम डिजीज अनेक रकम असुख विसुख तक भोग करते थकबा भो। जेमन देखी जे सड इफेक्ट एक कथा बेडिकल भाषा जे ओषूध को रोगी के देखा जी से रोग ना थे দিয়ে যদি তাকে সেই মেডিসিন বা ওষুধ দিয়ে দেওয়া হয় তাহলে সেই ওষুধের অনেকগুলো সাইড এফেক্ট হয় মানে পার্শ্ব প্রতিক্রিয়া যেটাকে বাংলাতে বলা হয় ঠিক ওই রকম আল্লাহ সুভান আমাদের জন্য যে বিধান তৈরি করে দিয়েছেন যে খাবার আমাদের জন্য দিয়েছেন এবং শুরুতেই আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুভানা হাত তালা কোরআন মাজিদের মধ্যে সেই আয়াত বর্ণনা করেছেন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নাম্বার একশো আটষট্টিতে ইয়া ইউ কুলু মিম্মাফিল আর্জে হালাল আন তয়েবা হে মানব সম্প্রদায় আল্লাহ এখানে শুধু মুসলিমদেরকে সম্বোধন করে বলেননি সারা পৃথিবীর মানুষের জন্য যে কোরআন মাজিদ তার যে প্রমাণ আল্লাহ সুবাহালার এই আয়াতের মাধ্যমে আমরা পাই যে সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে তিনি বলছেন ইয়া ইউহানিম্মা ফিল আর্জে হালাল আন এই পৃথিবীর মধ্যে যা কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে পবিত্র করে দেওয়া হয়েছে সেইগুলো তোমরা খাও বল এত্তাবি ও খুতবাতি তোমরা শৈতানের অনুসরণ করো না ইন্নাহুল কুম আদ্মবেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে এই আয়াতে আল্লাহ সুভানাহালা আমাদের বলতে চাইছেন যে পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে বৈধ করা দেওয়া হয়েছে পবিত্র বলে ঘোষণা করা দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিসগুলো খাও আর যেগুলো স্পেসিফিক কিছু জিনিস আল্লাহ সুভানাহা তালা কোরআন মজিদের মধ্যে হারাম ঘোষণা করেছেন সেগুলো পার্টিকুলার কিছু হারাম আল্লা সুভানাহ তালা কোরআনে এবং রসুল্লা সাল্লি হাসলাম তার হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কোন জিনিসগুলো হালাল কোন জিনিসগুলো হারাম তবে কয়েকটা দৃষ্টান্ত আমরা এই আলোচনার মাধ্যমে আজকে নিয়ে যে আল্লাহ যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য হালাল করেছেন সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী আর যেগুলো তিনি হারাম করেছেন সেগুলো স্বাস্থ্যের পক্ষে অপকারী এবং সেই শব্দটা যে ব্যবহার করেছিলাম একটু আগে সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া সুতরাং আল্লাহ যে সমস্ত খাবারগুলোকে হারাম ঘোষণা করেছেন অপবিত্র ঘোষণা করেছেন সেই খাবার যদি আমরা খাই তাহলে আমরা দেখব আমাদের শরীরের অনেকগুলো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হবে অনেকগুলো ডিজিজ অনেকগুলো রোগ আমাদের শরীরে আস্তে আস্তে দেখা দিবে। দেবে আল্লা সুবাহ সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়াত নাম্বার তিন চার এবং পাঁচ এই সমস্ত আয়াতগুলোতেও বলেছেন যে তোমাদের জন্য যেগুলো হালাল করে দেওয়া হয়েছে পবিত্র করে দেওয়া হয়েছে সেগুলো তোমরা খেতে পারো এবার কোন জিনিসগুলো আমরা খেতে পারি না আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সুতরাং সেই অপবিত্রতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সব সময় আমাদের পবিত্রতা অর্জন করার পথ তৈরি করে নিতে হবে তাহলেই তো আমরা আমাদের সুস্থতা ফিরে পাব। আমাদের শরীর সুস্থ থাকবে আল্লাহ সুভান আলা কোরআন মজিদের মধ্যে সুরা মায়দা সুরা নাম্বার পাঁচ আয়ত নাম্বার নব্বই সেখানে বলছেন ইয়ে ইহল্লা খামরু আল মেসিরো আল্লাহ রিজসুমিন ফানি বুহুল আল্লাহফুল হন হে ইমানদার লোকেরা তোমাদের জন্য মদ জুয়া পাশা এবং মূর্তি পূজা এই সমস্ত জিনিসগুলো হারাম করে দেওয়া হয়েছে বাণী করা এই বিষয়গুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রিজুসু মিনা আমলি শৈতান এগুলো হচ্ছে শয়তানি কাজ শৈতানি অ্যাক্টিভিটি ফয়স্তানি বুহুল্লা আল্লা কুম তুফলিহন এগুলো থেকে তোমরা বেঁচে থাকো এগুলো থেকে দূরে থাকো তাহলে তোমরা সফলতা পাবে তাহলে এখানে যে হারাম জিনিসটার কথা বলা হলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে মদ গে। এবার মদের যে কি সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের শরীরে ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না যাদের মধ্যে এই মদ পান বা নেশা এখনও আমরা করি বা করতে চলেছি নিজের ফ্যামিলিতে হোক বা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক আমরা অবশ্যই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে আমাদের শরীরে সুস্থতা ফিরে আসবে এবং এর যে সাইড ইফেক্ট এতগুলো ডিজিজ বা এতগুলো রোগ হয় সেগুলো কল্পনাই করা যায় না সুতরাং আল্লাহ সুফানাহ তালা যে বিষয়টাকে হারাম ঘোষণা করেছেন সেই বিষয় থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো আমি আরও আসছি আল্লা সুবাহা যে বিষয়গুলো হারাম ঘোষণা করেছেন সেই বিষয়গুলোর দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবার চেষ্টা করব যে আল্লাহ কেন এই সমস্ত বিষয়গুলোকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ সুফানাহ তালা কোরআন মজিদের মধ্যে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়েত নম্বর একশো এবং সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়েত নম্বর 3, সুরা আনাম সুরা নম্বর ছয় আয়ত নাম্বার একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহাল সুরা নম্বর ষোলো আয়াত নাম্বার একশো এই সমস্ত আয়াতগুলোতে আল্লা সুবাহ বলেন হরিমাত আলাইকুমুল মেহতু আদাম খিনজির তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত্যু জন্তুর মাংস তারপরে রক্ত এবং সুয়ারের মাংস এবং আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গীকৃত জিনিস এই চার প্রকারের জিনিস আল্লাহ সুবাহ তাল্লা এই চারটা আয়তে একই কথা বারবার তিনি বলেছেন যে এই সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আমরা এখানে একটা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। যে এখানে আল্লাহ সুবাহ হওয়া তালা যে সমস্ত জিনিসগুলো হারাম বলছেন যে মৃত্যু জন্তু জানের মাংস এবং রক্ত এগুলো খাওয়া মানুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে এবং এগুলো হচ্ছে রোগবাহিত বস্তু জিনিস এবং মৃত জন্তু সেটাও একটা ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে সুতরাং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তারপরে পরে আল্লাহ বলছেন যে পিগ অর্থাৎ সুরের মাংস এই সুরের মাংস মানুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে এবং এটাই আমরা আজকে আলোচনা করব যে সুরের মাংস খেলে আমাদের শরীরে কত রকমের ডিজিজ অসুখ তৈরি হয় তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি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 शेष पथ जार सम्पर्हान आल्लामेर मणिमुख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 حديث شونكه 5671 الله ابغي حكما وهو الذي انزل اليكم كتاب الكتاب يعلمون انه منزل من ربك فلا تكونن من الممترين মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণীকের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে फिर एल आलोचना करा कल्याण স্বাস্থ্যের যাতে অবনতি না হয় স্বাস্থ্যের ক্ষতি না হয় সেই কারণে যে সমস্ত জিনিসগুলো খেতে নিষেধ করেছেন হারাম ঘোষণা করেছেন অপবিত্র বলে ঘোষণা করেছেন তার মধ্যে এই সোরের মাংস আজকে রিসার্চ করে গবেষণা করে দেখা গিয়েছে যে সোরের যে জীবিকা যেভাবে সে চলাফেরা করে সবচাইতে এই প্রাণীদের মধ্যে জন্তু জানোয়ারের মধ্যে এই প্রাণীটাই সবজাইতে নোংরা খাবার সে ভক্ষণ করে সুতরাং এই নোংরা খাবার খেয়ে তার পুরো শরীরটায় নাপাক অববিত্র অবস্থায় থাকে যারা এই সোরের মাংস খায় তাদের শরীরে একরকমের জীবাণু বা কৃমি জাতীয় টেনিয়া সোলিয়াম টিনিয়া সেজিনাটা এই মেডিকেল টার্মের এই সমস্ত নামগুলো আছে এই সমস্ত কৃমি দ্বারা সেই মানুষটা আক্রান্ত হয় এবং সেই কৃমি ইনটেস্টিনে অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র ডাইজেস্টিভ সিস্টেমের যেগুলো আমাদের কাজ করে সিগ্লোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র সেই কৃমিগুলো ঢুকে যায় এবং সেখান থেকে আস্তে আস্তে সেই ব্লাডের সাথে আমাদের রক্তের সাথে মিশে যায় এবার যখনই কোনো কৃমি বা কোনো জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ব্লাডের সাথে মিশে যায় তখন খুব তাড়াতাড়ি সেই কৃমি তখন আমাদের হার্টেও পৌঁছে যেতে পারে হৃদপিণ্ডেও পৌঁছে যেতে পারে আবার সেটা আমাদের লাংস ফুসফুসে পৌঁছে যেতে পারে এমন কি সেই কৃমি এই সার্কুলেশনের মাধ্যমে সংবহনের মাধ্যমে ব্রেন পর্যন্ত সেই কৃমি পৌঁছে যেতে পারে তখন কি হয় তখন যে পরিণতিটা হয় হার্টের যে ফাংশান হার্ট অ্যাট্যাক বা হার্ট স্ট্রোক করে তখন সেই ব্যক্তির মারা যাওয়ার বেশি সম্ভব থাকে ঠিক ওই রকমই ব্রেনের যে মেধা শক্তি বা ব্রেনের যে ফাংশান কাজ সেটাও আস্তে আস্তে লো পেয়ে যায় লাংসের ফুসফুসের যে স্বাভাবিক একটা কাজ সেটাও তখন আস্তে আস্তে কমে যায় কমজোর হয়ে যায় তাহলে এত মারাত্মক ডিজিজ বা ব্যাধি সৃষ্টি করে এশরের মাংস এবং আমেরিকাতে রিসার্চ করে গবেষণা করে দেখা গিয়েছে যে মাংস যখন বেশি করে সিদ্ধ করে খাওয়া হয় তখন হয়তো তার জীবাণুটা নষ্ট হয়ে যায় কিন্তু সেটা এমনই একটা প্রাণী যে তার মাংসকে যত গরম যত হট করে সিদ্ধ করা হোক না কেন সেই জীবাণু থেকেই যায় এবং সেখানে যারা সোরের মাংস খায় এরকম কুড়িজন ব্যক্তির দেহে এই নমুনা পরীক্ষা করে প্রমাণ করা গেছে যে তারা সিদ্ধ করে খাওয়ার পরেও তাদের শরীরের মধ্যে এই টিনিয়া সোলিয়াম যে কৃমি তার যে জীবাণু সেটা পাওয়া গেছে আর সবচেয়েতে বড় কথা হচ্ছে যে প্রাণীদের মধ্যে এত নিকৃষ্ট বেহায়া সবচেয়েতে নির্লজ্জ প্রাণী হচ্ছে এটা সুতরাং আজকে সায়েন্স এটাও বলছে যে মানুষরা যে প্রাণীর মাংস খায় সেই প্রাণীর গুণ বৈশিষ্ট্য সেই মানুষের মধ্যে দেখা যায় আল্লাহ সুফানা হাত তালা যে সমস্ত প্রাণীগুলো খাওয়ার জন্য মানুষের জন্য হালাল ঘোষণা করেছেন সেই সমস্ত প্রাণীগুলো শান্ত সৃষ্ট এবং আমরা সেগুলোকে বাড়িতে পোষি পালন করি আনন্দ উপভোগ করি কিন্তু এই যে প্রাণীগুলোকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে সেই প্রাণীকে তো মানুষ নিকৃষ্ট বলে জানে মানুষ পছন্দ করে না আল্লাহ পৃথিবীতে সেই সমস্ত প্রাণীগুলো সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য পরিবেশকে দূষণমুক্ত করার জন্য আজকে সায়েন্সও বুঝতে পারছে যে সত্যি এই জিনিসগুলোর মধ্যে এত ক্ষতিকর জীবাণু রয়েছে যেগুলোকে হাই টেম্পারেচার দিয়ে সিদ্ধ করার পরেও ধ্বংস করা যায় না অথচ আমরা যে মাংসগুলো খাই খাসির মাংস বা গরুর মাংস যেগুলো আল্লা সুবহানা যে প্রাণী আমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে যদি ভালোভাবে সিদ্ধ করে দেওয়া হয় তাহলে সেখানে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা জীবাণু ব্যাধি সেগুলো লক্ষ্য করা যায় না তাহলে আলহামদুলিল্লাহ আমরা শ্রতীমণ্ডলী আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আল্লাহ সুবাহতালয়ের যে বিধান তিনি যে আমাদের জন্য পবিত্র যে বিষয়গুলো করেছেন তাহলে আমরা অবশ্যই এগুলোকে খেয়াল করব এবং যেগুলোকে এ কোরআন এবং সেই হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ রূপে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে সেগুলো আমাদের কল্যাণের জন্যই করা হয়েছে সুতরাং আমরা যারা এই মদ্যপানে অভ্যস্ত যারা অনেকে বলি যদি মদ্যপান না করি তাহলে রাত্রে আমার ঘুম হয় না নিয়মিত রাত্রে মদ্যপান করে আমাকে ঘুমাতে হয় তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে রসুল্লাহ সাল্লাইসালামের যে বিধান তিনি বলেছেন আপনি রাত্রে ঘুমার সময় অজু করুন অজু করে পবিত্র মস্তিষ্কে से शुरा इखला, सुरा इखला सुराफाल सुरा नास रसुल्ला सल्लाम सल्ला घुमाते गए दुआ से पाठ कर घुमान से पवित्र अवस्थाएं घुमान इनशालापनर स्वाभाविक जीवन जापन फिर आसनर शर सु घुमोबाइपार टेंशने जा रहा भूगे मानसिक दुश्चिंत जरा भुगे ता जदि आल्लाह ताल विधान के फलो कर विधान के प्रटिकाले वास्तव में रूप दे तर पक्षे आशा करह युस्थता फिर आसला सुबहानह तला ডাইরেক্ট কোরআন মাজিদের মধ্যে সুদ খাওয়াকে হারাম ঘোষণা করেছেন কোরআন মসজিদে আল্লাহ সুবাহা ডাইরেক্ট প্রায় আট জায়গায় এই রিবা শব্দটা ব্যবহার করেছেন বাকারা সুরা নম্বর দুই আয়ত নাম্বার দুশো পঁচাত্তর থেকে দুশো উনআশি এবং সুরা আলিমরান তিন আয়াত একশো ত্রিশ এবং সুরা নিসা সুরানম্বর চার আয়েত নম্বর একশো ষাট এবং একশো এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ সুবাহ হওয়া তালা এই ইন্টারেস্টের ব্যাপারে সুদের ব্যাপারে ডাইরেক্ট হারাম ঘোষণা করেছেন তাহলে আমরা এখান থেকে শিক্ষা কি নেব যারা আমরা সুদের ব্যবসা করি বা লেনদেন করে তারা কি আমরা সেই অপবিত্র খাবার খাচ্ছি না আমরা কি সেই হালাম অবৈধ খারাপ অবৈধ খাবার সেই কিনে যদিও সেই খাবারটা হালাল কিন্তু সুদের পয়সা সুদের ইনকাম করে যদি সেই খাবার খায় তাহলে তো সেটা হারাম হয়ে গেল। সেটাই তো তখন আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে আমাদের শরীরের মধ্যে আমাদের বডির মধ্যে তাহলে আমরা অবশ্যই যে সমস্ত জিনিসগুলো আল্লাহ সুবাহ তালা হালাল ঘোষণা করেছেন পবিত্র ঘোষণা করেছেন সেগুলোই আমরা যদি ভক্ষণ করি তাহলে আমাদের শরীর স্বাভাবিক থাকবে আল্লাহ মাজিদের মধ্যে বাকারা সেখানে এই ঘুষ সম্পূর্ণ রূপে হারাম ঘোষণা করে দিয়েছেন যারা অবৈধভাবে হারাম উপায়ে ইনকামগুলো করে যেগুলোকে আল্লাহ ডাইরেক্ট কোরআন মজিদে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে যারা ইনকামের পথ বানিয়ে নেয় বা নিজের যে স্যালারি নিজের যে ইনকাম সেটাতে সে সন্তুষ্ট থাকে না অবৈধভাবে এক্সট্রা বেশি বেশি ইনকাম করার চেষ্টা করে তাদেরকে আমরা দেখেছি যে তারা এই পৃথিবীতে অশান্তির জীবন যাপন করছে তাদেরকে আল্লাহ সুবাহ হওয়া তালা এমন মারাত্মক ব্যাধি বা ডিজিজ এই পৃথিবী দিয়ে থাকেন যে তারা তখন বিভিন্ন রকমের অসুখ এবং বিসুখে তারা ভুগতে থাকে আমরা দেখেছি এবং এটাই তো আল্লাহ সুবাহ হালার তিনি কোরআন মজিদ এবং রসুল্লাহ সাল্লাহ আসালাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন সীমা লঙ্ঘন করবে সেরিয়েতের বিধানকে যখন নিজের বাস্তবে রূপ দেবে না সেরিয়েতের বিধানকে যখন সে অমান্য করবে তখনই তো আল্লাহ সুবাহ আলা এই পৃথিবীর বুকে তাকে এমন শাস্তির মধ্যে নিমজ্জিত করবেন যে সে এই দুনিয়াতেই তার স্বাস্থ্যের যে অসুখ বিসুখ এমন মারাত্মক অসুখ বিসুখ সে ভোগ করবে যে এই দুনিয়াতেই সে কষ্টের সহিত জীবনযাপন করবে তাহলে সম্মানীয় দর্শক মণ্ডলী আমরা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে বুঝতে পারছি এবং যাদের মধ্যে এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলো আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আসুন আল্লাহ সুভান হালার যে বিধান সেই বিধানের দিকে আমরা ফিরে আসি তাহলে আমরা সুস্বাস্থ্য পেতে পারবো আল্লাহ সুবাহ আলার বিধানে এমন কোন বিধান নেই যে বিধান আমাদের স্বাস্থ্যের জন্য অপকারী প্রত্যেকটা বিধানের মধ্যেই রয়েছে আল্লাহ সুভান হাত তালার একটা বৈজ্ঞানিক তাৎপর্য কুকুরের ব্যাপারে রসুল্লাহিস্লামের হাদিসে আছে যে কুকুর যদি কোনো খাবারে মুখ দিয়ে দেয় কোনো খাবারের বাসনে তাহলে সেটাকে সাতবার মাটি দিয়ে ঘষে মেজে সাতবার ধোয়ার কথা বলা হয়েছে তাহলে একটা কোনো পাত্রে যদি কুকুর মুখ দিয়ে দেয় তাহলে সেটা পবিত্র করার জন্য মাটি দিয়ে সাতবার ঘষে পরিষ্কার করতে বলা হয়েছে এবং সেখানেও একটা বিজ্ঞানের যুক্তি রয়েছে রসুল্লাহ সাল্লাম সবচেয়েতে বড় এই মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন মাটির মধ্যে যে সমস্ত উপকরণগুলো থাকে উপাদানগুলো থাকে उपादान गुलो, जे से उपादानगुले भाइर मुखे लालातेलाई भाते थे सेगल जदि बसने लेगे जाए सेगल के ध्वस करते एकम्री सूतरा रसल्लासम प्रदर्शित पथ सेलन से फिर पे पर आल्ला सुखानाह आलोचनाराध्यमे शिक्षा ग्रहण करार तफिक दान करें যে আমরা কীভাবে পবিত্রতা অর্জন করব আল্লাহ সুবাহালা আমাদের জন্য যে সমস্ত বিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদের কল্যাণের জন্য সেগুলো আমাদের স্বাস্থ্যের উপকারের জন্য সুতরাং প্রত্যেকটা পদে পদে যেন আমরা এই শেরিয়তের বিধানকে কাজে লাগিয়ে তার উপকার লাভ করতে পারি এবং আল্লাহ সুবাহ তালাকে খুশি করতে পারি আল্লাহ সুবাহা কোরআন মজিদের মধ্যে সুরা নূর সুরা নম্বর চব্বিশ আয়ত নম্বর ত্রিশ এবং একত্রিশে এই পর্দা কথা বলেছেন প্রথমে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে তারপরে মহিলাদের পর্দার কথা বলা হয়েছে এবং এই ড্রেসের ব্যাপারে পোশাকের ব্যাপারে স্ত্রী এবং পুরুষদের সমান এবং একই সিস্টেম বা পদ্ধতিতে হতে হবে শুধু একটা পয়েন্টের পার্থক্য রয়েছে আর বাকি আরও কতগুলো সিস্টেম বা পদ্ধতি রয়েছে এই পোশাকের ব্যাপারে যেগুলো ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সমান প্রথম যেটা পয়েন্ট যে ছেলেদের ক্ষেত্রে নাভি থেকে পায়ের গোড়ালির উপর পর্যন্ত তার ড্রেস বা পোশাক সে প্যান্ট বা পায়জামা লুঙ্গি যে সে যাই হোক না কেন তার লেন্থ তার দূরত্ব হচ্ছে সেইটা নাভি থেকে পায়ের গোড়ালির ওপর পর্যন্ত আর মহিলাদের যে পোশাক তার প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে পুরো শরীর কভার থাকবে মহিলাদের পুরো শরীর কভার থাকবে তারপরে ছেলে এবং মেয়ের উভয় ক্ষেত্রে পোশাকের যে গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে পোশাকটা একবারে সেই টাইট ফিট হবে না এবং সেই পোশাক যেন খুব পাতলা না হয় সেই পোশাক যাতে এত রংচংে না হয় যে স্ত্রী পুরুষকে এবং পুরুষরা স্ত্রীকে অ্যাট্রাক্টিভ করবে বা আকর্ষণ করবে এবং সেই পোশাক যাতে কোনো অমুসলিমদের কোনো সংকেত বা চিহ্ন সেই পোশাকের মধ্যে না থাকে তাহলে এই যে ছটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ড্রেসের ব্যাপারে তাহলে সেই ড্রেস মোতাবেক কি আমরা জীবনযাপন করি পুরুষদের ক্ষেত্রে আমরা দেখি যে সেই যে প্যান্ট পরে তারা রাস্তাকে পরিষ্কার করতে করতে সেই হেঁটে চলাফেরা করে যেখানে রসুল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটা কবিরা গুনা আল্লা সুবাহ যেন আমাদেরকে এই পবিত্রতা অর্জন করার তফিক দান করেন আমিন ওয়দা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি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 থেকে যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ কাল রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়